আসসালামুকুম বরহমুল আলহামদুলিল্লাহমিনাত রসুলহ করিম আবাদ আউজুবাহ বিসমি রহমা বিলিউিমা রাজকোন পিস বাংলার দূরের ও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আল কোরআন এক বিজ্ঞানময় কিতাব আল কোরআনের প্রতিটি শব্দ বর্তমান মানুষের উদ্ভাবিত বিজ্ঞানের আলোকে উপস্থাপন করার সুযোগ রয়েছে কেননা এটি এমন এক কিতাব যেই কিতাব যুগ যুগান্তের আজকের বিশ্বে যেভাবে মাথা উঁচু করে কোরআন মানুষের জন্য উপদেশ দিচ্ছে হাজার বছর পরে আরও যখন বিশ্ব এগিয়ে যাবে অভাবিত অকল্পনীয় আবিষ্কারগুলো যখন মানুষ করবে কোরআন তখনও তার আবেদন তার অন্তর্নিহিত হেদায়েতের আলো মানুষের কাছে পৌঁছিয়ে দেবে তো আমাদের এই কোরআনে বিজ্ঞান বা কোরআনের বিষয়গুলোকে বৈজ্ঞানিক দৃষ্টিতে বিশ্লেষণ এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটিও আমাদের পিছনের আলোচনার সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে সরল সহজ বিশ্বাসী ইমানদার মানুষেরা সালাত আদায় করে নামাজ প্রতিষ্ঠা করে তো নামাজের উপকারিতা কি সালাতের উপরে আমরা একটু বেশি আলোচনা উপস্থাপন করছি এ কারণে যে আল্লা সুবাহানুয়া তালা নিজেই সালাদকে পবিত্র কোরআনে বহু সংখ্যকবার উল্লেখ করেছেন এক একটি আয়াতে আল্লাপাক সালাতের এক একটি গুরুত্ব এবং তার তাৎপর্যকে সামনে নিয়ে এসে মানুষকে সালাত আদায়ের জন্য উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করেছেন তা আমরা বিগত পর্বে যে পর্যন্ত এসেছিলাম যে ফজরের নামাজের সময়টিকে আল্লা সুহান মানুষের জন্য যে নির্ধারণ করে দিয়েছেন আমরা সেখানে আলোচনায় দেখানোর চেষ্টা করেছি যে এটা পাকের পক্ষ থেকে তার বান্দাদের জন্য এক মহানিয়ামত একজন বেনামাজি অথবা যে নামাজ আদায় করে না অথবা ইসলামকে যে বিশ্বাস করে না তাদের ভাগ্যে এই নিয়ামত হয় না তারা পেতে পারে না সুপ্রিয় দর্শক আমাদের চোখের সামনে বর্তমান বস্তুবাদী সভ্যতার ফলে মানুষকে হয়তো আমরা মেকি যে সুখ শান্তির পিছনে ধাবমান হতে দেখি তা আসলে চোখের সামনে একটা ঝলসানো আলোর মতো মনে হতে পারে আল্লাহ এই বিষয়েও পবিত্রকর আনে একটি আয়াত নাজিল করেছেন এই সুরাবাকারই সামনে যখন আমরা পড়ব প্রসঙ্গক্রমে কথাটি এসেছে তাই আমি বলছি যে এদের অবস্থা কেমন মাথালুহম এদের উদাহরণ কামাথালিলিস তাও কাদা যারা একটি আগুন প্রজলিত করে আগুন প্রজ্বলিত করার অর্থ হল সেখান থেকে আলো সংগ্রহ করা জন্য জলে ওঠা আগুন থেকে এরা হয়তো সামান্য আলো কিন্তু মুহূর্তের ভিতরে তাদের সেই আলো নিভে যায় আল্লাহ বলেন ফালাম্মা আবা যখন তার চারপাশ আলোকিত হয় তখন তাদের এই আলোটি ছিনিয়ে নেওয়া হয় এই আলোটি যখন আল্লাপাক আমি যে কথাটি বলার জন্য এই আয়াতটিকে এখানে উপস্থাপন করেছি তার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার বর্তমান ভোগবাদী বর্তমান এই বস্তুবাদী জীবনের চাকচিক্য অথবা এর সেই সুখ স্বাচ্ছন্দ্য দেখে তারা মনে করে যে এটাই তো জীবন এটাই তো প্রাপ্তি কিন্তু আমরা গভীরভাবে যদি একটু খেয়াল করি অথবা আমরা যদি এই বিষয়টিকে নিয়ে বিশ্লেষণ করি এদের ভিতরেও কিন্তু বিরাজ করে চরম এদেরশা হতাশায় নিমজ্জিত মানুষেরাই বস্তুর ভিতরে আত্মতৃপ্তি খুঁজে বেড়ায় এটি একটি অত্যন্ত পরীক্ষিত বিষয় আবারও এই কথাটি আমরা এই প্রসঙ্গে স্মরণ করতে পারি যাদের জীবনে যত বেশি হতাশা তারা তত বেশি বস্তুবাদী জীবনযাপনে অভ্যস্ত এবং তারা বস্তু দিয়ে তাদের জীবনের হতাশাকে মুছে ফেলতে চায় যার জন্য আমরা দেখি যে তারা বিভিন্ন রকমের সুখ উপকরণ সংগ্রহ করার জন্য অতি ব্যস্ত হয়ে যায় অট্টালিকা মানাতে হবে সম্পদ সংগ্রহ করতে হবে নতুন নতুন চাকচিক্যময় ওই যে সেই জীবনের জন্য সেই ফার্নিচার বিভিন্ন রকমের সেই উপকরণ খাদ্য বস্তু এগুলো দিয়ে ঘর ভরে ফেলতে হবে এত কিছু সংগ্রহ করে একেবারে সেই সম্পদে চরম অবস্থায় তাদের ভিতরে বিরাজ করে সেই হতাশা কারণ আত্মা নামক যে বস্তুটি আল্লা সুবাহ মানুষকে দান করেছেন যার ভিতরে আল্লা সুবাহা এমন কিছু অনুভূতি দান করেছেন সেই আত্মার খোরাক অথবা আত্মার প্রাপ্তি যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ পর্যন্ত তার ভিতরে তৃপ্তি অর্জন হতে পারে না এটা মুমেনের বৈশিষ্ট্য এটা ইমানদারের বৈশিষ্ট্য এই আত্মতৃপ্তি একমাত্র তারাই লাভ করতে পারে যারা সত্যিকার অর্থে ইমানদার হয় তো আল্লা সু তাদের উদ্দেশ্যেই বলছেন মানুষের কর্মতৎপর জীবনের ভিতরে একটু সামান্য বিরতি টেনে দেয় মানুষ কোনো মেশিন নয় কোনো যন্ত্র নয় সে শুধু কাজই করে যাবে এটা হতে পারে না তার বিশ্রামের প্রয়োজন আছে দাঁড়াও ক্লান্ত পথিক শুধু ক্লান্তি ক্লান্তি আর ক্লান্তি নিয়ে যদি তুমি ছুটে চলো তাহলে একসময় তোমার জীবন আর একটি মেশিন একটি ধাতু পদার্থের তৈরি যন্ত্রের সাথে তোমার কোনো পার্থক্য হবে না মোয়াজিন তখন ডাক দেয় বন্ধ করো তোমার কাজ ইদা নুদিয়াল যখন তোমাকে নামাজের আহ্বান জানানো হয় এখানে জুমার নামাজের কথা অবশ্য বলা হয়েছে এটিও আমাদের জোহরের নামাজের সময় ইদা নু দি আলিস তোমার অফিস বন্ধ করে দাও তোমার কাজকর্ম বন্ধ করে দাও তোমার কম্পিউটার তারপর তুমি দাঁড়িয়ে যাও আল্লাহ সুবাহার সামনে আল্লাহ আকবার বলে যখন তুমি দাঁড়িয়ে যাবে দেখবে তোমার এই শরীর দেহের উপরে এক অনাবিল প্রশান্তির প্রলেপ যেন সেই যেটাকে বলা যায় বেখেয়ালি অবস্থায় মানুষ অনেক সময় আল্লাহ সুবাহ থেকে যেন খনিকের জন্য একটু দূরে চলে যায় এই জন্য আল্লাহ সুবাহ সোয়াই আসরের ভিতরে অসম করে বলছেন আল্লাহ আসর আমরা যদি আসর সালাতের অত্তি ধরি যেটি অথবা যদি ব্যাপক সময়ের অর্থে ধরি তাহলে কি হয় সে গাফেল হয়ে যায় আত্মভোলা হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন পরবর্তী আয়াতে সেটাই স্মরণ করিয়েছেন কি মানুষ সময় ক্ষতির দিকে ধাবিত হচ্ছে কারণ মানুষের পিছনে তার ক্ষতি করার জন্য তাকে বিপদগামী করার জন্য তার সবচাইতে বড় সবচাইতে বড় শত্রু যার নাম হল দেয় বিভ্রান্ত করে পাক এই ইবলিসের এই শয়তানের এই অভিশপ্ত শতানের অসবাশা এবং কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রবুল আলমিন নির্দেশ করেছেন কিভাবে সতর্ক করে দিয়েছেন এই ইবলিস এই শয়তান এই অভিশপ্ত সে তোমাদের কিন্তু সবচেয়ে বড় সে সব সময় তোমাদের ক্ষতির জন্য প্রস্তুত সে আল্লাহ সুবাহ সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছে সুতরাং এই যে আসরের যে সময়টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আল্লাহ আল্লা সুবাহান থেকে তার স্মরণ থেকে দূরে সরে যাওয়ার একটা সময় মানুষ এই সময় বিভিন্ন মুখী কাজে ব্যস্ত হয়ে পড়ে দিনের সূর্যটি যখন ডুবে যায় একটা সংকেত তার কাছে জানিয়ে যায় হে আদম সন্তান তোমার জীবন থেকে একটি দিন খসে গেল তোমার জীবন থেকে একটি মহা সময় চলে গেল সুতরাং আবার তুমি অন্ধকার রজনীতে প্রবেশ করলে এই রজনীর অন্ধকার কেটে তোমার সামনে আবার সূর্য উঠবে কিনা এই নিশ্চয়তা কিন্তু তোমার সামনে নেই সুতরাং যখন সূর্য ডুবছে তুমি আসো আবার সৃষ্টিকর্তার কাছে তার কাছে শক্তি কামনা করো। নামাজের সালাত। সালাতের একটি এমন বিষয় নেই কেউ আজ পর্যন্ত সমালোচনা করতে পেরেছে কেউ বলতে পেরেছে যে সালাত মানুষের জন্য অকল্যাণ কর অমুসলিমরাও সালাতের সুন্দর ব্যবস্থাপনা দেখে তারা কি হয়েছেন অভিভূত হয়েছেন আমরা এশার সালাতের সময় আসি এই যে আল্লাহ সুবাহানুয়াতালার সময়টাকে সেট করে দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ সময় মানুষের জীবনের যে মানুষের দিনের কর্মক্লান্ত কাজকর্ম করার সর্বশেষ যেটাকে আমরা বলি প্রান্ত এই প্রান্তে এসে কাছে দিনের কর্মের একটি মূল্যায়ন আবার আগামী দিনের জন্য আল্লা সুবাহানুয়া তালার কাছে শক্তিও সেই প্রেরণা কামনা করে একজন মানুষ যখন আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে যখন সে তার বিছানায় গিয়ে এই কথাটি উচ্চারণ করে শুয়ে যায় আল্লাহ আমার বি একটি সুন্দর দিয়েছ তো আমি তোমার নামে হে প্রভু আল্লাহ হুম্মা বি আমি ঘুমুতে যাচ্ছি ঘুম তো মৃত্যুর কাছাকাছি এই ঘুম যদি না ভাঙ্গে জগতের কেউ আমার ঘুম ভাঙ্গিয়ে জাগাতে পারবে না তবে আমি প্রত্যাশা করি আমাকে তুমি আবার আরেকটি দিন তোমার সৃষ্টিতে তোমার এই পৃথিবীতে আমাকে সৎ কর্ম করার জন্য সুযোগ দিও আমুতু আল্লাহ ছোট্ট একটি বিরতি নেওয়ার আমাদের সময় হয়ে এসেছে তো আমরা বিরতিতে যাচ্ছি অল্প সময়ের ভিতরে আমরা আবার আলোচনায় ফিরে আসব ইনশা আল্লাহ অন্যায় থেকে বারণ করবে এটি মোমিনের কাজে একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী অধিকারী কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোরিত বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথা পেতে কারণ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায়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 মানব জীবনে সালাত এবং সালাতের বিজ্ঞান ভিত্তিক গুরুত্ব ও তাৎপর্য আলোচনা সালাতের কোন একটি এমন বিষয় নেই যাকে কেউ আজ পর্যন্ত সমালোচনা করতে পেরেছে কেউ বলতে পেরেছে যে সালাত মানুষের জন্য অকল্যাণকর অমুসলিমরাও সালাতের সুন্দর ব্যবস্থাপনা দেখে তারা কি হয়েছেন অভিভূত হয়েছে। আমরা এশার সালাতের সময় আসি এই যে আল্লাহ সুবাহানুয়া তালার সময়টাকে সেট করে দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ সময় মানুষের জীবনের যে মানুষের দিনের কর্মক্লান্ত কাজকর্ম করার সর্বশেষ যেটাকে আমরা বলি প্রান্ত এই প্রান্তে এসে আল্লা সুবাহন তালার কাছে দিনের কর্মের একটি মূল্যায়ন আবার আগামী দিনের জন্য আল্লাহ সুবাহর কাছে শক্তিও সেই প্রেরণা কামনা করে একজন মানুষ যখন আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে যখন সে তার বিছানায় গিয়ে এই কথাটি উচ্চারণ করে শুয়ে যায় আল্লাহ আমা রবুল আলামিন আমার জীবনে একটি সুন্দর দিন উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আর একটি রাতে তুমি আমাকে যখন কর্মক্লান্তির পরে বিশ্রাম করার সুযোগ দিয়েছ তো আমি তোমার নামে হে প্রভু আল্লাহ বি আমি ঘুমুতে যাচ্ছি ঘুম তো মৃত্যুর কাছাকাছি এই ঘুম যদি না ভাঙ্গে জগতের কেউ আমার ঘুম ভাঙিয়ে জাগাতে পারবে না তবে আমি প্রত্যাশা করি আমাকে তুমি আবার আরেকটি দিন তোমার সৃষ্টিতে তোমার এই পৃথিবীতে আমাকে সৎ কর্ম করার জন্য সুযোগ দিও আল্লাহুম্মা বিয়া এই যে মানুষের জীবনে একটি চমৎকার শৃঙ্খলা এই শৃঙ্খলাটি আমরা পাই নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে গোটা সৃষ্টি জগতের ভিতরে আসুন এইবার তাকিয়ে দেখি আল্লা সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন এইখানে যদি আমরা এই বিশাল সৃষ্টি জগতের শৃঙ্খলার কথা নিয়ে এসি চাঁদ সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র চলছে ঘুরছে একটি আরেকটির পাশে দিয়ে প্রচণ্ড গতিতে সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে আর এই ঘূর্ণনের মধ্য দিয়েই আমরা তেইশ ঘন্টা উনষাট মিনিট তার সঙ্গে প্রয়োজনীয় কয়েক সেকেন্ড সময় মিলিয়ে আমরা একটি দিন পেয়ে যাচ্ছি এই দিনের মাধ্যমেই তৈরি হচ্ছে আমাদের একটি দিন রাত চব্বিশ ঘন্টার আপন কক্ষপথে একটি শৃঙ্খলার ভিতর দিয়ে চলছে যেন দিন রাতের এই সময়ের চক্রে মানুষকে একটি শৃঙ্খলার ভিতর দিয়ে পরিচালিত করার জন্য এই সালাতের পাঁচ নামাজকে ঠিক এইভাবে দিন রাতের ভিতর আল্লা সুবাহান হুয়া তালা সেট করে দিয়েছেন আমরা যদি সৌরজগতের একটি চিত্র আমাদের সামনে দেখি তাহলে দেখব সূর্য ঠিক মধ্যখানে অবস্থান করছে তার একপাশে আছে পৃথিবী তার আরেকপাশে আছে মঙ্গল গ্রহ তার আরেক আছে বোধ আরেকপাশে আছে ন্যাপচুন আরেকপাশে আছে বৃহস্পতি এইগুলো একটা নেটের ভিতরে যেন এক এক জায়গায় এটিকে সংস্থাপন করে দেওয়া হয়েছে কে এগুলো সংস্থাপন করেছেন জবাব আসবে আল্লাহ তো সূর্যের চতুর্দিকে যে গ্রহগুলো ঘটছে এবং এগুলোকে যে সংস্থাপন করে দেওয়া হয়েছে এই চমৎকার যদি সৌর জগতের ভিতরে থাকে মানব জীবনে প্রয়োজন একটি চমৎকার কারণ এই মানুষের ভিতরে সমগ্র সৃষ্টির কৌশল কে নিয়ে এসেছেন আল্লাহ বলেন আনফুসিকুম, আফালা তুমি তোমার ভিতরে দেখো একটি শরীরের ক্ষুদ্র একটি অংশে যে শত সহস্র কোষ কিভাবে আবর্তিত হচ্ছে মানুষ যখন এগুলো নিয়ে চিন্তা করে তখন তার উন্নত মস্তক সেজদায় লুটিয়ে পড়ে সুপ্রিয় দর্শক শ্রোতা মানুষকে যেন তার দিন রাত্রের আবর্তনের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেকটা স্টেপে স্টেপে যেন তাকে একটি শৃঙ্খলার ভিতর দিয়ে পরিচালিত করছেন মানুষের জীবন কোন চতুষ্পদ প্রাণীর মতো শুধুমাত্র বেঁচে থাকার জন্য জীবন নয় এই জীবনকে রব্বুল আলমিন মহিমান্বিত এক মর্যাদার আসনে উন্নীত করেন যখন সেই ব্যক্তি আলা সুবাহার ভিতরে গিয়ে একজন মানুষের যে উচ্চারণটি হয় এখানেও একটু গভীর ভাবে দেখার বিষয় রবুল আলমিন আমাকে তুমি আমার এই কপাল স্পর্শ করে আমার এই অঙ্গ দিয়ে তোমার সামনে অবনত হওয়ার যে তুমি আমাকে শক্তি দিয়েছ যে আলা আর সকল পবিত্রতা আর সকল প্রশংসা আর সকল কৃতজ্ঞতা আর সকল সম্মান মর্যাদা একমাত্র তোমার জন্য আর জগতে কারো জন্য এই সম্মান মর্যাদা হতে পারে না সালাতের প্রধান শিক্ষা যখন সেই ব্যক্তির তাকবীর তাহারিমা বলে আল্লাহ আকবর বলে যখন সে নামাজে দাঁড়িয়ে যায় জগতের সকল বিষয় থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একটা একাগ্রতায় এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মেডিটেশনের জন্য অথবা এটি অনুশীলনের জন্য একটি সুনির্দিষ্ট স্পটের উপরে একটি সুনির্দিষ্ট কেন্দ্রে তার দৃষ্টিকে নিবদ্ধ রাখতে হয় ডানে বামে তাকানোর তার কোনো সুযোগ থাকে না আল্লাহন এই চমৎকার ব্যবস্থাটি মানুষের জন্য এমনভাবে দান করেছেন যে একজন নামাজই তার দৃষ্টিটি কোথায় রাখবে ঠিক সেজদার জায়গায় ডানে বামে তার কোনো সুযোগ নাই এই যে দৃষ্টিকে নিবদ্ধ করা এক থেকে পনেরো সেকেন্ড কমপক্ষে ৩০ সেকেন্ড পর্যন্ত একটি বিন্দুতে দৃষ্টিকে নিবদ্ধ করে রাখা এই ক্ষেত্রে আমরা দেখেছি যারা বিশেষজ্ঞ তারাও পরামর্শ দিয়ে থাকেন কোনো একটি সুন্দর দৃশ্যের দিকে সবুজের দিকে অথবা একটি চমৎকার সেই দিকে কোনো মানুষ যদি দৃষ্টি নিবদ্ধ করে তাহলে তার ভিতরে দৃষ্টিশক্তির যে প্রকরতা তীব্রতা এবং ক্ষেত্রবিশেষ তার দৃষ্টির যে দুর্বলতা সেগুলো বিদরিত হয়ে যায় মানুষ যখন আমাজে দাঁড়ায় না তার ডানে তাকানোর সুযোগ আছে না তার বামে তাকানোর সুযোগ আছে এমন কি নামাজে দাঁড়িয়ে যদি উপরের দিকে থাকায় তাদেরকে ধমক দেওয়া হয়েছে যে তাদের দৃষ্টি শক্তি পর্যন্ত কি হতে পারে কেড়ে নিয়ে যাওয়া যেতে পারে তো আমরা এখানে দেখলাম যে দাঁড়ানো অবস্থাটি একটি মানুষের জন্য যেমন ভাবে তার একটি চমৎকার অবয়ব যেটি তার জন্য একটি চমৎকার ফিজিওথেরাপির অন্তর্ভুক্ত নিজেকে নিবদ্ধ করেছে হাত দুটো বেঁধে নিয়েছে তার শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গটি একটু ব্যতিক্রমভাবে চালিত হচ্ছে আবার দৃষ্টিটি যখন তার সেজদার স্থানে নিবত হয়েছে এই দৃষ্টিটির সঙ্গে তার একটা মনসংযোগ ঘটছে এই চেয়ে একটা আচমৎকার ব্যবস্থাপনা পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ রবুল আলমী যে নামাজকে প্রতিটি ওয়াক্তে ফরজ করেছেন আল্লাহ আল্লাপাক সুনির্দিষ্ট সময়ে নামাজ আদায় করাকে ফরজ করেছেন ইন্ন সলাতা তানহা আনিল ফাহাশা ইউল মুনকার নামাজ মানুষকে গর্হিত পাপ কাজ থেকে ফিরায় আল্লাহবাক অন্য আয়াতে বলছেন কাবাবাহ এই নামাজ কিন্তু একেবারে হেলা ফেলা খুব সহজ বিষয় নয় যে ব্যক্তি জীবনে কোনোদিন সালাত আদায় করে নাই তাকে যদি সালাতে দাঁড় করিয়ে দেওয়া হয় তার যথেষ্ট কষ্ট হবে হাত বেঁধে রাখা অথবা সেচদার উপরে দৃষ্টি নিবদ্ধ করা রুকুতে তার ওই যে পিঠ এবং মেরুদণ্ড বাঁকা করা সেচদায় তাকে অবনত হওয়া এই কাজগুলোকে যত সহজ সাবলীল বলে মনে হয় কিন্তু একজন বেনামাজিকে যদি এই কাজগুলো করতে বলা হয় দেখা যাবে যে সে তার কাছে এটা অত্যন্ত কঠিন বলে মনে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নামাজে যে একাগ্রতা তারপরে আসন নামাজে যখন সে রুকুতে যায় তার সমস্ত শরীরের ভিতরে ব্লাড সার্কুলেশন অত্যন্ত বেড়ে যায় তারপরে এই পেটের উপরে যখন মানুষের চাপ পড়ে স্টোমাক যেটা মানুষের খাদ্য পরিপাক যন্ত্রের একটি মস্ত বড় হাতিয়ার পাশে রয়েছে লিভার এই লিভারের দ্বারা মানুষের এই যে শরীরের রক্ত কণিকাগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে এই রুকু এবং সেচদা এই দুটি কাজে মানুষের পেটের উপরে মানুষের স্টমাকের উপরে যে চাপ পড়ে এবং এই চাপের দ্বারা তার শরীরের যে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে যে প্রেশারটা সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত স্টমাক বেড়ে যাওয়া অথবা তার মধ্যে অনাকাঙ্ক্ষিত গ্যাস সৃষ্টি হওয়া একজন নামাজি যথাযথভাবে নামাজ পড়লে এখানে সে এই ফায়দাগুলো পায় যখন একটা মানুষ যায় তখন মাধ্যমে যখন হাতগুলো তার মাটির সঙ্গে মিলিয়ে দেয় এবং তার বুকটিকে যখন সে আলাদাভাবে উঁচুতে রাখে নাক এবং কপাল যখন মাটিতে স্পর্শ করে এই দুইটার উপরে যখন প্রেসার পরে সমস্ত শরীরটি যেন একটি আলাদা অবয়ব একটা চমৎকার ফিজিও থেরাপি তার এই সময় হয়ে যায় দেখা যাচ্ছে যে সেজদার মাধ্যমে একদিকে তার রক্ত সঞ্চালন হচ্ছে একদিকে তার একাগ্রতা হচ্ছে একদিকে তার ফিজিওথেরাপি হয়ে যাচ্ছে এবং এগুলোর মাধ্যমে তার শরীরে প্রভূত কল্যাণ সাধিত হচ্ছে আল্লাহ আল্লা সুবাহন তালা কোরআনের বিভিন্ন আয়াতে মাঝে মাঝে আয়াত উল্লিলিন এগুলো বিশ্বাসীদের জন্য নিদর্শন আয়াত লিল মুখেন এগুলো এইভাবে আল্লাহ বিবেগ্রত করেছেন প্রসঙ্গে দেখি যারা হাত বাঁধে না প্রফুল আদায়ন করে না নামাজের ভিতরে তারা সুন্দর করে সিজদা দেয় না আল্লাহান সামনে তারা মাথা নত করে না আমি হজ সফরে একজন হাজি সাহেবকে দোয়াকাত নামাজ আদায় করতে দেখি স্তম্ভিত হয়েছিলাম তার দুরাকাত নামাজ আদায় করতে মাত্র কয়েকটা সেকেন্ড লেগেছিল কখন সে দাঁড়ালো কখন সে রুকুতে আসলো রুকুতো কোথায় শুধু কোনো মতে হাঁটুতে হাত দুটি স্পর্শ করেছে আর সেজদা এখানে আশ্চর্য হতে হয়েছে যে তা সেজদা ছিল যেন মুরগে ঠুকর দিয়ে একটা ধান উঠিয়ে নেওয়ার মতো যথাযথভাবে কেউ যদি নামাজ না আদায় করে তাহলে তার জন্য আল্লাপাক ঘোষণা দিয়েছে ফওয়াইল উল্লিল মুসল্লিন ওইসব মুসল্লিদের জন্য অত্যন্ত দুঃসংবাদ যারা নামাজের ব্যাপারে গাফিল যারা নামাজকে হেলা ফেলা করে আদায় করে কেননা নামাজ তার ইহকালীন কল্যাণ স্বাস্থ্য সুরক্ষার জন্য জান্নাতে যাওয়ার জন্য তার একমাত্র শ্রেষ্ঠ ইবাদত যেই ইবাদতটির মাধ্যমে আল্লাহ রব আলমিনের দরবারে কেমতের দিন জান্নাতে যেতে পারে জান্নাতে প্রবেশ করার জন্য যে ইবাদতটির দরকার সেটির নাম হলো নামাজ এই বহু কল্যাণকর সালাত যারা আদায় করে আল্লাহ তাদেরকে মূল্যায়ন করেছেন বলে। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে যথাযথভাবে মুতরভাবে সুন্নত মোতাবেক সালাদ আদায় করে আমাদেরকে মুতাকি হওয়ার তৌফিক দান করুন আমিন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের এই পর্বের আলোচনা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবার আপনার আপনার পারে। উট রোড বার্মিংহাম নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক জিবি চার নয় এ আর এট তিন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি টিভি মানবতার সমাধান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 आज रात एगारोट पुन सम्प्रचार सकाल दस टाय बांगे बीस टी बांगल्